মানবতার সমাধান আমাদেরকে হেদায়ত করেছেন ইসলামের দিকে যদি তিনি হেদায়ত না করতেন আমরা কেউই হেদায়ত পেতে পারতাম না সেজন্য তাঁর হৃদয় নিগৃত প্রশংসা তাকে উপহার দিচ্ছি বলছি আল্লাহুলিল্লাহ সাল্লাত সালাম প্রেরণ করছি মোহাম্মদ রসোল্লা করে। এজন্য তিনি এবং তার সাহবাহিক নাম তার পবিত্র জীবনসঙ্গনীগণ তার পবিত্র বংশধরগণ সবার প্রতি সালাতম প্রেরণ করছি প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পৃথিবী বাংলার আল হাত থেকে আল্লাহর অভিশাপ গজবের হাত থেকে নিজেকে উদ্ধার করার জন্য কোরআনিক এই মহাজাগতিক নিয়ম গুলো পালন করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকেও তৌফিক দেন পরিপূর্ণ আল্লাহর কোরআনের রঙে রঙিন হতে আল্লাহ কোরআনের চরিত্র চরিত্র বান হতে যেমনটি মাছিলাম একজন আল্লাহ আমাদেরকে আমরা তো তেমন হতে চাই আমাদেরকে একটু বলে দিন তিনি বললেন তোমরা কি কোরআন পড়া কেনা খুল কহুল তার চরিত্র ছিল তার কর্মজীবন ছিল কোরআন এই ছিল চরিত্র আসল না তাহলে আমরা কোরআনের রঙেরঙ্গিন হই কোরআনের চরিত্রে চরিতার্থ হই সামনে যে মহাজাগতিক কোরআন এক নিয়মটি তুলে ধরবো আল্লাহর তফিকে আল্লাহর কাছে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সেটা তুলে ধরছি আল্লাহ তালা মনের এই অবস্থাটুকু এই প্রেরণা চেতনাটুকু কবল করুন পরিপূর্ণ এক থেকে আল্লাহ আমাকে সুন্দর ডাক ইয়া ইনা মাসুদ বলেন কোরআনে যখনই তোমরা শুনবা ইয়ু হল না তোমরা যারা ইমান এনেছো ওই তোমরা যারা বিশ্বাসী হয়েছ এটা বড় আদরের ডাক বড় স্নেহের ডাক বড় মায়ার ডাক বড় রহমতের বড় বরকতের বড় নেয়ের এটি একটি আহ্বান আল্লাহর পক্ষ থেকে এমন একটি আহ্বান যেখানে মনে করবা যে একটা বিশাল করবামত আসবে আল্লাহ একটা কিছু দান করবেন আমাদেরকে টাকাই কি শুধু দান ডলার আর রিয়ালি কি শুধু দান দুনিয়ার এই সব খড়গুটাই কি দান নাকি জ্ঞানের এই ডায়মন্ড এই মণিমুক্ত তার চেয়ে আরো হাজার লক্ষ কোটি গুণে বেশি মূল্যবান দান অবশ্যই কাছে আমরা এটাই বেশি চাই আজকের এই খড়কুটো হয়ে যাবো বালি হয়ে একদিন গড়া এ দেহ আমার তোমার ধুলিতে কালে মিশেবে আবার এক যুগে তো মিশে যাবে আল্লাহ মিশিয়ে দেবেন আমাকে তো এই দুনিয়ার কি বলল আছে দুনিয়া তা দিল্ল হে জানা মা উদিন মাফুরা সার্বাদা মা দুনিয়া যদি পুরোটাই আল্লাহর কাছে একটা মশার ডানা সমান হতো আল্লাহর বাণীটি শুনুন আল্লাহ বলছেন ইত্তাকুল্ল আল্লাহকে ভয় শ্রদ্ধা করো ইত্তাকুল্ল আল্লাহকে ভয় করে পাপের জীবন থেকে বিরত থাকো শ্রদ্ধা করে আস্থা রেখে ভালোবেসে কাজগুলো কাজ কাজগুলো করে যাও ভয় শ্রদ্ধাও করো আর যাদের বিশ্বাস সত্য বিশ্বাস যা আছে। যাদের কথা সত্য কথায় যা আছে জীবনেও তা আছে এবং তারা যেটা বিশ্বাস করে সেটা তারা তাদের বাস্তব জীবনে পালন করে এ ধরনের সত্যবাদীদের সাথী হয়ে থাকু সত্যবাদীদের সাথীত্বের বড় প্রয়োজন নবী সাল্লাম একদিন বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যাকে তাকে বন্ধু বানানো যায় না সবার সাথে আচরণ করা যাবে ন্যায় আচরণ সবার সাথে করা যাবে বন্ধু সবাইকে বানানো যাবে না কারণ বন্ধু বড় খতরনাক বিষয় মনাত্মক বিষয় আপনি অজান্ত বন্ধুর মতো হয়ে যাবেন একদিন আপনি বলতেও পারবেন না পূর্ণবান মানুষদের সাথী হয়ে থাকবে অপূর্ণবান মিথ্যাশ্রয়ীদের সাথে তুমি থেকো না তো নবীজি যখন বললেন আলমার দিন ব্যক্তি তার বন্ধুর দিনের উপরেই থাকে দেখে সাথে বন্ধুত্ব তোমার সেই হতে পারবে যাকে দেখলে তোমার মনে আল্লাহর কথা মনে আসবে আমরা দেখি আমরা যখন হাটে বাজারে নগরে ঘুরি একজন আল্লাহওয়ালা মানুষ দেখলে মনে আল্লাহ আসে নবী সাল্লাকে সাল্লা সাল্লাম দেওয়ার কথা মনে আসে যে কোনো একটা ইসলামের কথা মনে আসে আল্লাহ একটা আলো একটা লাইট তার থেকে একটা লাইট অন্তরে আসে সে যদি ভালো হয় ভালো জিনিস মনে করিয়ে দেবে আল্লাহর কথা স্মরণে চলে আসবে এজন্য যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় সে তোমার বন্ধু হওয়ার যোগ্য দ্বিতীয় যোগ্যতা হলো যেটা কোরআনায় নেই ভূতত্ববিদ্যা কোরআনে আছে মহাকাশ বিদ্যা কোরআনে আছে বায়োলজি কোরআনে আছে রাসায়ন বিদ্যা কোরআনে আছে ইতিহাসবিদ্যা আছে ভূগোল বিদ্যা আছে নৃতাত্ত্বিক বিদ্যা আছে তারপরে অ্যাটমিক সায়েন্স বিদ্যা আছে কোন বিদ্যা করানে নাই সকল বিদ্যা করানোর জন্য আছে তোমার বন্ধু তো সেই হওয়া উচিত যে কথা বললে তোমার জ্ঞান বাড়িয়ে দেবে তৃতীয়ত বলেছেন যার জীবন কর্ম দেখলে তোমার মনে আখেরাতের কথা মনে আসবে সে তো আখেরাতের পথের যাত্রী থাকে দুনিয়াতে কিন্তু ভাবে আসমানের উপরে তার যে বাড়িটা আছে সে বাড়ির কথা সে বলে না ওই জন্য যেই পাথেও নেওয়া দরকার সে পাথেও সে সংগ্রহ করে থাকে অতএব তোমার বন্ধু সেই হওয়া উচিত যারা আখেরাতের আমল দেখলে তোমার মনে আখেরাতের আমল করার তোমার সে বাড়ির কথা বাড়ির জন্য কিছু করার তোমার একটা ভাব মনে জাগবে সেই লোকটি তোমার বন্ধু আছে সেজন্য আল্লাহ বলেছেন এখানে হে ইমানদার সমাজ আল্লাহর সাথে থাকো আল্লাহকে ভয় করো শ্রদ্ধা করো আর সত্যবাদীদের সাথে থাকো এই আয়াতটি সুরাত আমার একশো উনিশ নম্বর আয়াত এখানে আল্লাহ তালা যে প্রসঙ্গে আয়াতটি বলেছেন তবুক যুদ্ধের প্রসঙ্গে যেখানে অনেক মুনাফেকরা যুদ্ধে যায়নি না গিয়ে তারা বিভিন্ন ওজোর আপত্তি করেছিল যে আমাদের এই ওজদ ছিল এই সমস্যা ছিল আসলে মিথ্যা কথা বলেছিল তারা কিন্তু তিনজন সাহাবি যারা জাননি কিন্তু মিথ্যা কথাও বলেননি তারা সত্যবাদী ছিলেন কাব্যমে মালিক সহ তারা তিনজন নবী সাল্লাহ সাল্লাম যখন জানলেন যে তারা যায়নি জিজ্ঞাসা করলেন কেন যাওনি আল্লা তালা সত্যের বরকথে তাদেরকে মাফ করে দিয়েছেন সেই জন্যই দেখি ওহে ইমানদার সমাজ আল্লাহকে বয় শ্রদ্ধা করো এবং সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদী কারা যাদের বিশ্বাস সত্য যাদের কর্ম সত্য তারাই তো সত্যবাদী বলতে যারা মালিক হেলালে উমাইয়া শাহ তারা সত্যবাদী ছিলেন নবীজি আর নবীজি সাহাবিগঞ্জ সত্যবাদী ছিলেন আমাদেরকে বলা হয়েছে সত্যবাদীদের সাথে থাকো আরেকটি শাহী হাদিসমিজি সহ বিভিন্ন হাদিসগন্থে এসেছে যে এই বিভক্ত হয়ে যাবে আমি আর আমার সাহাবিগণ যে নীতি আদর্শের উপরে আছি এই নীতি আদর্শের উপরে যারা থাকবে তারাই নাজ প্রাপ্ত হবে জান্নাতে যাবে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দিন আপনি আর আপনার সাহাবিগন যে পথে চলে গেছেন আমরা চলতে পারি বলেছেন আল্লাহ যেসব বিধি বিধান দেবেন সে বিধি বিধান অনুসারে চলবে তারা তাদের সাথেই থাকবে যাদেরকে আল্লাহ নিয়ম দিয়েছেন মিনান তারা কারা ইনশাল আমি একটি বিরতির পরে তাদের কথা বলবো প্রিয় ভাই বোনেরা একটু অপেক্ষা করুন তাহলে আমরা একটি বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবো ইনশাল আমল করলেই যতক্ষণ না আমল এ কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলা দেশে ভি বাংলায়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 So if Jesus Christ, peace be upon him, died for three days, who control the world? that neither him God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument I to be know. wrong. Look, Dr. Jaquiret Shange Alapkori. <laughs> Today evening, at 6 o'clock, you're the only one in Bangladesh. <laughs> peace TV, Bangladesh. আশা করি ভালো আছেন বিরতি শেষে আবার জীবনকে বিশুদ্ধ করবে সুখময় করবে হাস্যজ্জ্বল করবে হাসি জীবনে যে বিধান এবং যে বিধান জীবনেও আমাদের আনন্দের সামগ্রী আনিয়ে দেবে সেই শিশু এনে দেবে যেই মহাজাগতিক করো এবং সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদী কারা আজকে অনেকেই মিথ্যাবাদী হয়েও নিজেদেরকে সত্যবাদী বলছে সত্যবাদী হলেন বলতে বোঝানো হয়েছে এরাই সত্যবাদী এরা হলে মোত্তাক আমরা যদি সত্যবাদী হতে চাই তাহলে আমরা খাটি তাহিদবাদী হতে হবে এক চুল তাহিদ থেকে সরা যাবে না খাটি সন্না আর কারণ নয় কারো স্টাইল এবাদত করা যাবে না করেছেন মোহাম্মদ যে পেটার্ন করেছেন সাল্লু কুমার আমাকে যেভাবে সলাত পড়তে দেখো ঠিক সেভাবে কিভাবে করছি কিভাবে আমি আল্লাহর কথা বলছি আল্লাহকে ভয় করছি ঠিক সেইভাবে তোমরা যদি চলো তাহলে এই মোহাম্মদ রসুল স্বীকার করলে এই স্বীকৃতিকে সত্য বলে তোমরা দেখিয়ে দিলে এবং আখেরাতে সফল হওয়ার একটি বিরাট পণ্য অর্জন করে ফেললে যোগ্যতা অর্জন করে ফেললে আপনার স্ত্রী যদি বলে যে আমার জন্য এক টুকরো কাপড় নিয়ে আসো লাল টুকটুকে কাপড় কাপড়টি হবে খাঁটি হিন্দুস্তানি অথবা জাপানি অথবা বাংলাদেশি আর কাপড়টি নিয়ে এসে কাপড়টা তৈরি করবে জামাটা তৈরি করবে আনোয়ার টেইলার্সের ওখানে নিয়ে যাবে আনোয়ারের কাটিংয়ে কাপড়টি তৈরি করতে হবে কাপড়টা খাঁটি হিন্দুস্তানি জাপানি বা বাংলাদেশি কিন্তু কাটিংটা হতে হবে আনোয়ারের অন্যের কাটিংয়ে আমি নেব না আপনি স্ত্রীর জন্য তার শর্ত অনুসারে সেই দেশিও কাপড় কিনলেন আবার আনোয়ারের কাটিংয়ে কাপড়টি তৈরি করলেন পোশাকটি তৈরি করলেন আপনার স্ত্রী হাস্যজ্জ্বলভাবে গ্রহণ করবে কিন্তু কাপড়টি সেই দেশি নয় কিন্তু কাটিং আনোয়ারের অথবা কাপড়টি সেই দেশি কিন্তু কাটিংটা আনোয়ারের নয় একটা লঙ্ঘন করেছেন আপনার স্ত্রী শিক্ষিত স্ত্রী নেবে না রিজেক্ট করে দেবে সংসারে আগুন জ্বালিয়ে দেবে অশান্তির দাহে আপনি জ্বলবেন সেও জ্বলবে নিয়ে আসবা শুধু আমার জন্য হলে আমি রাজি হবো না তোমার আবাদত নেবো না সে আবাদতটা কোন প্যাটারনে কোন কাটিং এ কোন ডিজাইনে কোন ফ্যাশনে তুমি করেছো সেই ফ্যাশনটা আমি দেখবো আমার এবাদতের তাহলে এসো তুমি তোমার জন্য জান্নাত রেডি আকবার এটাই হলো সত্যবাদিতা একজন মুসলিম সত্য মুসলিম কে যিনি খাটি আল্লাহর বন্ধা মুক্ত আল্লাহর সাথে এরাই সাহবাহিকেরাম ছিলেন আজকে অনেকে কত তরীকা আবিষ্কার করেছেন নকশেবন্দী চিস্তিয়া হারুনিয়া সবেরিয়া মুজাদিয়া এক একজনে এক এক তরিকা তৈরি বলি হ্যাঁ আমি সত্যবাদী আসো আমার সাথে আমি কি সত্যবাদী আমি আমি বললাম এটা মুখে বললাম কিন্তু বাস্তবে এবাদতের ফ্যাশন আমি তৈরি করে দিলাম কেউ নকশা তরিকার জিকির চিস্তিয়া তরিকার জিকির সবেরিয়া তরিকার জিকির কত রকমের আস্থানা শরীফ দরবার শরীফ দরবার শরীফের জিকির তাহলে মুখে বললাম তৈরি করে তারা বলে আমরাই সত্যবাদী না তোমরা মিথ্যাবাদী তোমরা আল্লাহ রসুলের প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছ আল্লাহ তোমাদের হেদায়ত করুন আল্লাহ তোমাদেরকে বেদার থেকে রক্ষা করুন যারা আজকে বিভিন্ন মত পদ বানিয়ে কেমতের দিন আল্লাহ বলবে এটাতে এমন দিন আজকের দিনে সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা তা উপকৃত করবে যারা সত্যবাদী তারা আজকে জান্নাতে যাবে সোরা একশো উনিশ নম্বর নেই আর কোন ফ্যাসন নাই আবাদতের সেই চোদ্দশো বছর আগের ফ্যাশনটাই তারা সত্যবাদী তাদের সত্যবাদিতা তাদের এই তাহিত প্রিয়তা তাদের সন্ন্য প্রিয়তা তাদেরকে আজকে উপকৃত করবে তারা জান্নাতে চলে যাবে হার তাদের জন্য রয়েছে জান্নাত এনজয় করার জান্নাত সুখ ভোগের জান্নাত চির আনন্দের চির সুখের চির হাসির জান্নাত তারা পেয়েছে আর যারা দাবি করছে আমরা সত্যবাদী কিন্তু বাস্তবে তারা নিজেরা তরিকে বানিয়ে নিয়েছে এরা মিথ্যাবাদী মান করেন তারা আমার যারা বিভিন্ন মতবাদ আমদানি করেন নাস্তিকবাদের মতবাদ বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে আসেন আর দাবি করেন যে না ধর্ম হলো শুধু ব্যক্তিগত ব্যাপার তোমরা ব্যক্তিগত এগুলো পালন করো এগুলো আমাদের এসব পর্যায়ে বৈশ্বিক তাদেরকে কি দেখুন যারা আল্লাহর নিয়ামতকে কুফুর দিয়ে পাল্টে দিয়েছে ইসলামকে অস্বীকার করে সে জায়গায় কুফরি তারা করেছে ওয়াহ তাদের চিরকাল জ্বলবে যারা জাতিকে আল্লাহর এই মহাজাগতিক কোরআনিক বিধিবিধান থেকে সরিয়ে নেয় তারা কিন্তু মিথ্যাবাদী তারা মিথ্যাচারী তারা বুঝুক আর না বুঝুক তারা সত্যাচারী হয়নি তারা সত্যাশ্রয়ী হয়নি প্রিয় ভাই বোনেরা আমরা পৃথিবীতে একা এসেছি আমার সাথে কেউ আসেনি কোনো পিসাইব আসেননি কোনো ধর্মগুরু আসেননি কোনো ঠাকুর কোনো ব্রাহ্মণ কোনো পোপ কোনো ফাদার কোনো কেউই তো আসেননি কোনো নেতা কোনো নেত্রী কেউই আসেননি আমি একা এসেছি আবার আমি যেদিন চলে যাব আমার সাথে কোনো কেউই যাবে না কোনো ধর্মগুরু যাবে না কোনো রাষ্ট্র নায়কও যাবে না কোনো নেতা কোনো নেত্রী কেউই তো যাবে না আমি একাই যাবো আমাকে ভাবতে হবে আমি কী নিয়ে যাচ্ছি জন্য করবে আর এবাদতের স্টাইল শুধুই মুহাম্মদ থেকে নেবে এই স্টাইলে যদি আবাদত করো আর আল্লাহর জন্য করো তাহলে তোমার পাথেও সংগ্রহ হয়ে গেল এবার তোমার আর কোন ভয় নেই আল্লাহি তাহলে বিশ্বাস করব বক্তব্য যা বলবো বাস্তব তাই করব। মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রেও মিথ্যা পরিত্য মিথ্যা কিনেছি পাঁচশো টাকায় বললাম এক টাকায় কিনেছি জিনিসটা এক দেশের বললাম না ওই দেশের নয় অমুক দেশের তারপরে জিনিসটা ওইটা তো আমি বললাম এত এটা ওই ব্রান্ড আমি বললাম এটা এই ব্র্যান্ডের সেখানে কৃত্রিম করলাম মানুষকে প্রতারণা করলাম ঠোকালাম এগুলির সবই মিথ্যাচার এগুলি বর্জনীয় মানুষের লেনদেনে মিথ্যাও মানুষকে জাহার্নামে নিয়ে যাবে নবুজি বলেছেন আলাইকুম তোমরা সত্যকে সর্বক্ষেত্রে মানুষের সাথে হোক আল্লাহর সাথে হোক সিদ্ধি ক একজন মানুষ সে মানুষের সাথে কথাবার্তাও সত্যকে অন্বেষণ করে আল্লাহর সাথে লেনদেনেও সে সত্য বাঁধি থাকে মুখে যা বলে কামনা করি আরো কাছে নয় বাস্তবে কিন্তু সে সেটাই করে সে মুখে যেমন বলছে সরল পথ দেখানের পথ দেখান বাস্তবে সে নবীদের পথেই চলে কোন পীর ফকির কোন না সে যেটা মুখে আল্লাহ করে বাস্তবে বলছেন ব্যক্তি সত্য বলতে থাকে সত্য বলতে বলতে একদিন আল্লাহর কাছে সিদ্ধিক রূপে সে প্রমাণিত হয়ে যায় সত্যবাদী রূপে সে আল্লাহর কাছে সে সেখানে লিপিবদ্ধ হয়ে যায় তার জীবন সাকসেসফুল হয়ে গেল আল্লাহ আপনাদের কল্যাণ করুন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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যমি কে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলড্রায়ন ব্যাঙ্ক কোট আটচল্লিশ গ্যালথরপে ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড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 তার ধ্বংস অনিবার্য শেখ সৈকুদ্দিন তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্য বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাবুল মারাম मीन आदिल्ला सकारण देख बलुबुल माराम दर्शे हादीश शुद्म पिछटी छटाय सम्प्रचार